और एटीय आल्ला निदर्शन समूह एक तुमरा देखते भूमि शुष्क शष्य हीन पड़े आतपर अभी जेईम्रानी बर्षण करी अकस्त पंकरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृत भूमि के जीवंत करश्चित भावनी मृत्यो जीवनदान कर निश्चय सबकिछ करते सक्षम إن أَ حَنَا إِلَْكَكَمَا أَ حَنَ إ نُحِ وََّ بينَ مِنْ بَع وَأَ حَنَا إِ عِبَضَهمَ وَإِسماعين وَإسحافَ وَيَعقُوبَ وَْأَسبَطِ ويونس وهون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما লি কুণলি ন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 আদম শিস ইস নু হুদ্ সালেহ ইব্রাহিম ইসমাইসহ লুৎ ইয়ু ইউসুফ শুয়ব আয়ুব জুলকিফল মূসা হারুন ইউশিন্ন নূন আলিয়াস ইলিয় দাউদ সুলেমান ইউনুস জকারিয়া ইসা আলহিমসালাম এবং মুহদ সাল আলহি আমাদের এই সিরিজে আমরা আদম থেকে ইসা আলহি সালাম পর্যন্ত আম্বিয়াদের জীবনী ইসা আল্লাহ আলোচনা করবেন তারা ছিলেন এমন ব্যক্তি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 আমরা আপনার কাছে এই কুরআনের মাধ্যমে কুরআন প্রত্যাদেশের মাধ্যমে আপনার নিকট আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনীগুলো বর্ণনা করছি এবং অতএব ইতপূর্বে অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত কুরআন আলসু মহামতাল পক্ষ থেকে নাজিরকৃত এবং আলসাহ এই কুরআনকে মুহম্মদ রসুল্লাহামের উপর নাজিল করেছেন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 আপনার অন্তরকে দৃঢ়তা দান করবু বি এবং এভাবে আপনার নিকট যে মহা সত্য এসেছে ইমান ওয়ালাদের জন্য এতে রয়েছে উপদেশ নাসিহা এবং আরও রয়েছে জিকরা স্মরণিকা বা রিমাইন্ডার তিন নম্বর কারণ এই কারণটি বিশেষভাবে আমি এদের কাহিনী সম্পর্কে জানাকে জ্ঞান অর্জন করাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন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 রাসুল্লা সাল্লা উত্তর দিলেন মিয়া ওয়া ইসরোনা আলফা আর রসুল মিনজা সালাস ওয়া খামা আশরা গাফিরা। আমিয়াদের সংখ্যা হচ্ছে এক লক্ষ ২০ হাজার তাদের মধ্যে ৩১৫ জন হচ্ছেন রাসুল অর্থাৎ আলাস মোহাম্মার আম্বিয়া ছিলেন এক লক্ষ ২০ হাজার জন এবং রাসুল ছিলেন ৩১৫ জন এখানে দুটি ভিন্ন ব্যাপার রয়েছে নবী এবং রাসুল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 নতুন সরিয়া প্রদান করা হয়ে থাকে তখন তিনি হয়ে যাবেন একজন কারণ তাকে তাওরাত প্রদান করা হয়েছিল কিন্তু হারুন আলাহি ইসাল্লাম তাকে কোনো শরিয়া প্রদান করা হয়নি তিনি একজন নবী এবং তিনি মুসা আলাহিসামের সরিয়াকে অনুসরণ করেছেন আদম কাহিনী শুরু করার পূর্বে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 ওয়ালাম ইয়াকুম কাবলা হুসাই ওয়াফি রুয়া ও আলাম ইয়াকুমাই শুরুতে কেবলমাত্র তার পূর্বে এবং আল্লাহ ছিলেন ওয়ান আর আলা মা তখন তার ছিল পানির উপর ওয়ান আর সুহু আলাল মা তখন তার আড়স ছিল পানির উপর ওয়াতা বা ফি জিক্রিক্লা শাই অতপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন তিনি আসমান এবং ইমরান ইবনে হুসাইন বর্ণিত সেই হাদিসে রয়েছে ইয়মান থেকে আগত দলটি রাসুল্লাহ সাল্লাই কাছে এসে জানতে চাইলেন আমরা আপনার কাছে দিন শিখতে এসেছি এবং জানতে এসেছি কিভাবে এই সবকিছু শুরু হল রাসুল্লাহ জবাই বলেছেন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 আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম অতঃপর তিনি তাকে বললেন লিখ তৎক্ষণাৎ পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছু কিতাবে লিপিবদ্ধ থেকে বর্ণিত একটি হারিসে বলেছেন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 সেই সিদ্ধান্ত নিজে গ্রহণ করেছেন আসমান এবং হয়েছে নূর থেকে এবং সৃষ্টি করা হয়েছে আগুন থেকে মালাইকা এবং জিনিস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 মালাইকাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে এবং আদম আলা তৈরি করা হয়েছে মাটি থেকে আল্লাহ বলছেন আর তোমার পালন কর্তা যখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি আলহ মোহামলা মালাইকাদেরকে বলছেন ইনফিলা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দটি এসেছে খালাফ থেকে খালাফ শব্দের দ্বিতীয় অর্থ রয়েছে প্রথম অর্থ হচ্ছে কারো প্রতিনিধি হওয়া প্রতিনিধিত্ব করা এবং দ্বিতীয় অর্থটি হয়েছে উত্তরাধিকারী হওয়া বা কারোর স্থলাভিষিক্ত হওয়া অর্থাৎ কাউকে রিপ্লেস করে তার আসনকে গ্রহণ করা এই দুইটি হচ্ছে খলাফ শব্দের অর্থ উদাহরণস্বরূপ আলোচনা কুরআনে বলেছেন অতঃপর তাদের পরবর্তীতে আসল অপদার্থ ব্যক্তিরা তারা সালাহকে নষ্ট করল প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং অতীরে তারা প্রত্যক্ষ করবে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 এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে আমরা বলে থাকি তারা হচ্ছেন পরবর্তী ব্যক্তি বা খালাফ যেমন আবু বকর রাজি তালন যখন রাসুল্লাহ সাল্লাহামের পরবর্তীতে এই উম্মার নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন আমরা তাকে বলেছি তিনি হচ্ছেন খলিফা তু রাসৌল্লা রাসুল্লাহ সাল্লাহামের খলিফা কারণ তিনি পরবর্তীতে এসেছেন এবং রাসুল উল্লাহ সাল্লা দায়িত্ব তিনি তার কাছে গ্রহণ করেছেন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 প্রথম ব্যাখ্যাটি দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ মহামতাল আদম এবং তার সন্তানদেরকে দুনিয়াতে আল্লাহর আইন এবং হুকুমকে প্রতিষ্ঠা করার দায়িত্বে নিয়োজিত করেছেন রেসপন্সিবিলিটি প্রদান করেছেন সুতরাং বনী আদম পৃথিবীতে আল্লাহর আইনের প্রতিনিধিত্ব করছে তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে অন্যায়কে প্রতিরোধ করবে এবং আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমানাকে মেনে চলবে তারা হুদুদ কায়ম করবে এই গুরু দায়িত্বের প্রতিনিধিত্ব করছে আদম সন্তানেরা দ্বিতীয় ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজি উল্ল তিনি বলেছেন মানুষ প্রজন্মের পর প্রজন্ম একজন অপরজনের স্থানকে দখল করে সুতরাং এই ব্যাখ্যা পরস্পরের পরিপূরক একটি অপরটির সাংঘর্ষিক নয় পৃথিবীতে আমাদের আগমন হচ্ছে আলোচনায় তালার আইনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য প্রজন্মের পর প্রজন্ম এই দায়িত্ব মানুষ পালন করে যাচ্ছে এক প্রজন্মের আগমন ঘটছে অন্য প্রজন্মের বিদায় হচ্ছে সৃষ্টিগতভাবে আমরা দেখতে পারি।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 আমাদের দায়িত্ব সম্পর্কে বুঝতে সহজ হবে আমরা পৃথিবীতে আমাদের দায়িত্ব এবং ভূমিকা সহজে বুঝতে পারবো আল্লাহ কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানুষকে এত সম্মান দিয়েছেন আল্লাহালি খালা জামিয়া এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন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 কাজেই এটা কখনোই আমাদের উচিত নয় কোন কিংবা বস্তু লাভ করার জন্য একজন মুসলিমের রক্ত আল্লাহর নিকট কাবার থেকেও বেশি সন্তানকে এতটাই মর্যাদা দান করেছেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বনি আদমকে আদম সন্তানকে মর্যাদা দান করেছি যখন মালাইকা দের কে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি তখন তারা কি বলেছিল তখন মালাইকাগণ বলল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 শব্দ নয় যেটি আলসু মহামতাওয়ালা আদম আর্ণনা করেছেন বরং তুরাব শব্দটি ব্যবহার করার সাথে সাথে আরও বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি বা ধুলো মাটি অন্যত্র আলাসু মাহমাতা আদম আলাহি ইসাল্লামের এই সৃষ্টিগত মাটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন এটা হচ্ছে তিন তিন যার অর্থ পানি মিশ্রিত মাটি অর্থাৎ কাদা মাটি আলাসু মহামতা আরও ব্যবহার করেছেন তিন ইনলাজিব শব্দটি যার অর্থ এমন কাদামাটি যেটা আঠালো আলাহ আরো বলেছেন মাসনুন যার অর্থ গারোবর্ণের গন্ধযুক্ত কাদামাটি এবং আল্লাহ আরো ব্যবহার করেছেন সালসাল বা ঠনঠনে মাটি সুতরাং একটি মাটি শব্দ এটা বোঝানোর জন্য আলসু মোহাম্মতাল্লাহ কেন এতগুলো শব্দ ব্যবহার করলেন তুরাব তিন তিন ইনলাজিব হামাই মাসনুন এবং সালসাল তুরাব হচ্ছে ধুলো মাটি তিন হচ্ছে কাদা কাদামাটি তিন ইনলাজিব আঠালো কাদা মাটি, ইম মাসনুন গারোবর্ণের গন্ধযুক্ত কাদামাটি এবং সালসাল ঠনে মাটি শুরুতে এটা ছিল শুধুমাত্র মাটি তুরাব মাটি যা পৃথিবী থেকে আল্লাহ গ্রহণ করেছেন এটাই হচ্ছে তুরাব পরবর্তীতে এই মাটির সঙ্গে মেশানো হয়েছে পানি যা প্রত্যেকটি জীবের মূল উপাদান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 ছিল কাদা মাটি কেননা তাতে প্রচুর পরিমাণে পানি ছিল কিন্তু যখন পানি এবং আদ্রতা কমে আসলো তখন এটা আঠালো হয়ে এটাই হচ্ছে বা আঠালো মাটি এরপর এই আঠালো মাটিকে আরো কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো। ফলে এর গন্ধ বদলে গেল এবং এর বর্ণ বা রংটাও আরও গাঢ় হয়ে আসলো। এবং এটা কি এটাকে আলাস বলছেন হামাইম মাসনুন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 এবং এই এই অবস্থায় কিছু সময়ের জন্য রেখে দেওয়া হল পরবর্তীতে এটা পোড়া মাটির মতো শুকনো মাটিতে পরিণত হল যখন আপনি পোড়া মাটির কোন সামগ্রী যেমন মাটির হারিতে আঘাত করবেন তখন এটা ঠনঠনে শব্দ করবে সালসাল কাল ফাক্ষার অর্থাৎ ঠনঠনে মাটি যেটা কিনা অনেকটা ঘণ্টার মতো শব্দ করে থাকে আদম আলা দেহকে আকৃতি দান করার পর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 দেহটিকে পরে থাকতে দেখে শব্দ বের হয়ে আসলো। যখন সে আদম আলাস্লামের দেহকে আঘাত করল তখন সে বুঝতে পারলো এটার ভিতরে ফাপা। এবং তখন ইবলিজ বলেছিল আলাইয়া লা এটা এমন একটা সৃষ্টি যা দুর্বল। সৃষ্টিগতভাবে দুর্বল যাকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এটা থেকেও যদি আমাকে তোমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় তবে আমি তোমাকে সরলপথ দেখাবো আর যদি তোমাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয় তবে আমি তোমার অবাধ্য হবো সুতরাং দেখুন প্রথম দিন থেকে ইবলিস আদম আলা শত্রু এবং সমস্ত মানুষের শত্রু আদম আলা তখনও রুখ প্রদান করা হয়নি শুধুমাত্র তার দেহ সেখানে পড়েছিল অথচ তখনও ইবলিস তাকে বলছে যদি তোমাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয় তবে আমি তোমার অবাধ্য হব সুতরাং আসুন আমরা এর বিপরীত কাজটি করি আমরা ইবলিসের অবাধ্য হই এবং আল্লাহ অনুগত হই কারণ আমাদেরকে ইবলিস উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে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 সেই হাদিসে উল্লেখ করা হয়েছে শেষ বিচারের দিন যখন মানুষের কাছে যাবেন তখন তারা বলবে আদম আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে আলাহ তার পক্ষ থেকে একটি রুফ ফুকে দিয়েছেন এবং আপনাকে নিজের হাতে তৈরি করেছেন এবং আপনাকে সিজা করতে আল্লাহ সোহাম্মতাল্লাহ তার মালাইকা দিয়ে আদেশ করেছিলেন সুতরাং আল্লাহ আদমকে এতটাই মর্যাদা প্রদান করেছিলেন আলাহ সুহাম্মাল তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং রাসুদুল্লাহাম মুসলিম এ বর্ণিত একটি হাদিসে বলেছেন নিজ আকৃতিতে অর্থ কি ইমাম নব ইরাহিম এই হাদিসে একটি ব্যাখ্যা প্রদান করেছেন এবং তিনি বলেছেন আল্লাহ সুবাহ আদমকে তার নিজ আকৃতি সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে এখানে আল্লাহ সুহামতা আকৃতি সম্পর্কে বলা হচ্ছে না এখানে আদম আলা আকৃতিতে তৈরি করা হয়েছে এর আবার অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ মহাম্ম আদমকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আকৃতিতে তৈরি করেছেন অন্য কথায় আদম সালামকে আমাদের মতো প্রথমে ভ্রণ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 ধীরে ধীরে ধাপে ধাপে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে কিন্তু আদম আলামকে প্রথম দিন থেকেই একজন পরিপূর্ণ মানুষের গঠন দিয়ে সৃষ্টি করা হয়েছিল আদমকে প্রথম দিন একজন পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই আমরা বর্তমানে যারা বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে সেই মতবাদে বিশ্বাস করেন অর্থাৎ থিওরি অফ রেভলিউশন বা বিবর্তনবাদ মতবাদে বিশ্বাস করেন সেই মতবাদে বিরুদ্ধে চলে যায় সেই ভ্রান্ত থিওরির মতে তারা বলে থাকে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 বিভিন্ন প্রজাতি তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে থাকে থিওরির এই অংশের সাথে ইসলামের কোন বিরোধ নেই আমরা আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখি দেখে থাকি যারা বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে এবং আমরা বলে থাকি এই সমস্ত বিষয় আলোচকর ইচ্ছাতেই সংঘটিত হয়ে থাকে আলাস যখন আদমকে সৃষ্টি করলেন পরবর্তীতে আলোসু মহমত আল্লাহ আদমের ভিতর রুহ ফুকে দিয়েছেন রুহ ছাড়া আমাদের এই শরীর আমাদের এই দেহ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 হে আবুল কাসেম রুহ কি রাসুল চুপ করে রইলেন এবং হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ নি ও তিনি বুঝতে পারলেন রাসুল্লাহ সাল্লা উপর ওহিনাজিল হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন এবং পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাই এর যখন সেই অবস্থাটি কেটে গেল তখন তিনি বললেন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 ল্যাবটরিতে তারা মানুষের শারীরিক গঠন প্রণালী পরীক্ষা করল এবং মানুষ যে সমস্ত উপাদানে তৈরি সেই উপাদানগুলো তারা করলো। কপার আয়রন সালফার অক্সিজেন দিয়ে তৈরি বলে তারা মানুষকে শনাক্ত করল এবং সবগুলো মিশ্রিত করার পর তারা সেখানে ইলেকট্রিক্যাল শক দিতে লাগল এবং তারা ভাবতে লাগল হয়তো এখানে প্রাণ চলে আসবে এবং তারা এই উপাদানগুলো মিশ্রিত করার পর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 এবং এটি হচ্ছে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় এ কারণে আমরা দেখতে পাই যখন মৌসা এবং ফেরাউন এর জাদুঘরদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল জাদুঘরেরা নকল সাপ তৈরি করল তারা তাদের লাঠি ছুড়ে মারছিল এবং দৃষ্টি বিভ্রমের কারণে সেগুলোকে দেখতে সাপের মতো মনে হচ্ছিল কিন্তু মৌসা আল্লা সাল্লামের লাঠিটি আল্লাহমতাল্লাহ সেখানে রুহ সঞ্চার করে দিলেন এবং সেই লাঠিটি সত্যিকারের সাপে পরিণত হল একমাত্র আল্লাহ আল্লাহমতালাহ হচ্ছেন জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণকারী প্রাণ সঞ্চারকারী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 আল্লাহ যখন আদমকে তৈরি করে তার ভিতর রুহ ফুকে দিলেন তখন আদম হাতি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ সুবহান হুয়া তালা জবাবে বললেন ইয়ার হামুকাল্লাহ হে আদম আল্লাহ তোমার উপর রহম করুন সুতরাং আদম আলা জীবনের প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়েছে আল্লাহ মহামা যখন আদমকে তৈরি করেছেন তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহ নিজে আদম আলা আলম আল্লাহিমকে সৃষ্টি করার পর আল্লাহাল বললেন তুমি মালাইকাদের কাছে যাও আল্লাহ তাকে মালাইকাদের কাছে যেতে বললেন এবং তাদেরকে সালাম দিতে বললেন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 সুতরাং আল্লাহ মোহামতাল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সালামের মাধ্যমে আমরা কিভাবে পরস্পর পরস্পরকে অভিবাদন জানাব সালামের মাধ্যমে আলাইকুম। আমরা এখন এই সালামটিকে বাদ দিয়ে বিভিন্ন শব্দ গ্রহণ করেছি দুঃখের বিষয় বর্তমানে আমরা এই সালামকে বাদ দিয়ে সালামের প্রচলন বাদ দিয়ে বিভিন্ন শব্দকে গ্রহণ করেছি যেগুলো কোন অর্থ হয় না হাই হ্যালো কি খবর কি অবস্থা শুভ সকাল এই সমস্ত শব্দ আমরা অভিবাদন হিসেবে গ্রহণ করেছি অথচ আল্লাহ আদম এবং তার বংশোদ্দের জন্য কত সুন্দর একটি অভিবাদন শিখিয়েছেন এবং এর অর্থ কত চমৎকার এবং এর মাধ্যমে ইসলামের সৌন্দর্যও ফুটে উঠেছে রাসু সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও যখনই আমরা কোন মুসলিম পরস্পরের সাথে একত্রিত হবো আমরা বলব আস্লাম ও আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক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 আলো সমা বোলে ধি ভুহরিম দুঃহম ও মল ফুসিমি রিকু পল শহীদিন উমি ইন্দ আফি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 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে চুক্তি আমার এবং আপনার সাথে আল্লাহম চুক্তি করেছেন এবং এত সেই চুক্তির ব্যাপারে কথা বলছে সেই চুক্তিটি কি ছিল আলাস আমি কি তোমাদের রব নই আল্লাহ মহামতাল আমাদের সাথে এই চুক্তি করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে আমরা তাকে রব হিসেবে গ্রহণ করেছি একমাত্র একক রে গ্রহণ করেছি আমরা তাকে ছাড়া আর কাউ কিবাদত করব না এবং এই বিষয়ে আমরা সমস্ত মানুষ একমত হয়েছিলাম আমরা নিজেরা নিজেদেরকে সাক্ষী করেছিলাম যে আমরা একমাত্র আল্লাহই ইবাদত করব এবং আল্লাহ মহাতাল্লাহ আরো বলছেন যে কিয়মতের দিন যেন তোমরা একথা বলতে না পারো যে এই বিষয়ে তো আমাদের কোন জ্ঞান ছিল না আমি জানতাম না এবং এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে এই চুক্তি গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটি আদি অকৃত্রিম অথবা স্বভাবজাত অবস্থা রয়েছে এবং সেটা হচ্ছে ইসলাম আল্লাহ আমাদেরকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন কিয়ামতের দিন একজন জাহান্নামী ব্যক্তিকে বলা হবে যদি তুমি পৃথিবীর সমস্ত ধনসম্পদের মালিক হতে তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সবটাই মুক্তিপণ হিসেবে দিতে তুমি কি রাজি থাকবে উত্তরে সে বলবে জি হ্যাঁ অবশ্যই তখন আল্লাহ সেই বান্দাকে বলবেন আমি তো তোমার নিকট এর থেকেও আরও সহজ বিষয় চেয়েছিলাম আদমের পিঠে থাকা অবস্থায় আমি তোমার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তুমি আমার সাথে কাউকে শরিক করবে না কিন্তু বা স্বভাব ধর্মের উপর যেটা হচ্ছে ইসলাম প্রত্যেক মানব শিশু জন্ম লাভ করে ফিতরাতের উপর পরবর্তীতে তার পিতামাতা তাকে ইয়াহুদী অথবা খ্রিস্টান কিংবা মাজুসি বা অগ্নিপুজারী হিসেবে বড় করে তোলে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 সাথে যুক্তি করেছেন এবং একই সাথে আলাহমতো আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আল্লাহাল বলেন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 যদি ফিতরাত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে লজিক বা যৌক্তিক বোধ শক্তির মাধ্যমে আপনি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আলোচনা শরীরবিহীন অবস্থায় সমস্ত যোগ্য এবং এটাও যদি কাজ না করে তাহলে এই আসমান এবং জমিনের প্রতিটি স্থানে আলোচ মহাতাল্লার আয়াত বা নিদর্শন বিদ্যমান যেগুলো আপনাকে বলবে সমস্ত শির্ককে বর্জন করে এককভাবে আলোচ মহামতাল আনুগত্য করতে সুতরাং এই চুক্তি যা আলোস মহাতাল্লাহ আদমের সন্তানদের সাথে সম্পাদন করেছেন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 সমস্ত বস্তু সামগ্রীর নাম তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে মতামত বলেছেন আল্লাহ তাকে সবকিছুর নাম শিখিয়েছেন এটাকে আক্ষরিকভাবে গ্রহণ করলে আমরা বুঝতে পারি আল্লাহ আদম আলাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন কিন্তু এই ব্যাপারে আরেকটি মতামত রয়েছে সেটা হচ্ছে আলো সুহাম তাল্লাহ আদম আলাকে সব ধরনের বস্তু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 নাম না জানার কারণে কিংবা নাম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আপনি এই বিষয়টি তাকে বলতে পারছেন না তখন সে আপেল আপনার সামনে নিয়ে আসতে হবে এবং তাকে বুঝাতে হবে অথচ আল্লাহ আমাদের জন্য এই বিষয়টিকে কত সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অতপর তাকে বয়ান শিক্ষা দিয়েছেন কথা বলার ক্ষমতা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ শিখালেন আদমকে সমস্ত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 124-فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين 125-قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت قَالَ يَاأَدَمُ أَنْ بِهُمْ بِأَسْمائِهِمْ فَلَما أَنْ بَأَهُمْ بِأَسمائِهِمْ قَالَ أَلَمْ أَقَُّكُمْ طَالَ أَلَمْ أَقَُّكُمْ إِّي أَلَمُ غَيبَ السَّمواتِ وَالْأَبْضِ وَأَعلَمُ ما تُ بِدونُون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 এই প্রশ্ন করার অধিকার বা বিন্দু মাত্র যোগ্যতা আমাদের নেই যখন বলছেন এবং সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো এমনি কাসির এখানে বেশ কয়েকজন ওলামাদের মতামত উল্লেখ করার পর বলেছেন তোমরা যা গোপন রাখো এটা বলতে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 রব হিসেবে আল্লাহকে মেনে নিলেই নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট মনে করি অথচ ইবলিজ যে কিনা ফেরেস্তাদের সর্দার ছিল ছিল এবং আল্লাহ সম্পর্কে যার অন্ত সন্দেহ নেই এমনকি জান্নাত থেকে বিতাড়িত হবার পরেও যখন আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে আল্লাহর কাছেই দোয়া করছিল এরপরও কেন সে কাফির হল কেন আল্লাহ বললেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হল এর কারণ হচ্ছে সে আল্লাহর আদেশকে অস্বীকার করল কোনো কিছু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 ইলম ইকি জুদু আদম স যদু ইল ইুদু মন খুত কহ লী কম চাল ইন আহ কী ইলকি মিল আষ্টলি কন্দীত হো ই কলি শরণ কর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 ইবলিস এর এই অহংকার এবং এই ঘটনাটির মাধ্যমে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন আজকাল মানুষ মানুষের পদাঙ্ক অনুসরণ করছে মতো নিজেদের খেয়াল খুশি মতো ইসলামকে কাটছাট করছে সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত আমরা যেন সেই সমস্ত মানুষদের মাধ্যমে প্রতারিত না হই যারা শরীয়ার স্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে নিজেদের ভালো লাগা মন্দলাগাকে প্রাধান্য দিয়ে থাকে যদি ভালো লাগে সেই কাজটি করে আর যদি ভালো না লাগে সেটাকে বর্জন করে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 স্পষ্ট নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক হলে সেখানে যুক্তি বা বুদ্ধি প্রয়োগের কোন সুযোগ নেই সব বিষয় অবগত তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন তিনি জানতেন ইবলিস তার অন্তরে কি অহংকার গোপন করে রেখেছে ইবলিজ সৃষ্টির আগে জানান ইবলিস সৃষ্টির আগে থেকেও আলসু মহামতাল্লাহ সে সম্পর্কে জানান আলসু মহামতাল্লা এটাই চাইলেন যেন সেই বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে পাশাপাশি ইবলিস নিজেকে অতি উচ্চ সম্পন্ন মনে করছিল কাজেই আদম সালামের সৃষ্টি ছিল একই সাথে ইবলিজ এবং মালাইকাদের জন্য একটি পরীক্ষা আলোসু মহমতাল্লাহ ইবলিসকে প্রশ্ন করছেন কি সেই কারণ যার কারণে সে সিজদা করল না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 এর এরপরও শৈতানের যুক্তিকে খন্ডন করেছেন ইবল এর যুক্তিটি ছিল মূলত ভ্রান্ত কেননা মাটি আগুন থেকে বেশি উপকারী এবং উত্তম মাটির মধ্যে রয়েছে গাম্ভীর্য সহনশীলতা কোমলতা উর্বরতা অপর অপরদিকে আগুনের মধ্যে রয়েছে অস্থিরতা অজিরতা, ছোক প্রবণতা এবং দহন করা বা ধ্বংস করার প্রবণতা অর্থাৎ আলোচনা আদমকে যে চারটি বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সেগুলোকে বাদ দিয়ে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 তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান পালন কর্তা আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থানের দিন পর্যন্ত আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হলো।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 সুতরাং এটাই ছিল সিজার ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে শয়তানকে জান্নার থেকে বহিষ্কার করে দেওয়া হল এবং আদম তথা মানুষের সাথে শয়তানের জাত শত্রুতা শুরু হল সিজদার এই ঘটনা সম্পর্কে একটি প্রাসঙ্গিক তথ্য আমরা জানি মোহাম্মদ সাল্লা ইসলামের উম্মাহ হিসেবে আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সিজা করার বৈধতা নেই কোন ব্যক্তি কিংবা বস্তুকে নয় তাহলে আদম আলাহি ইসালামকে অর্থাৎ আল্লাহকে বাদে আদম আলাকে কেন মালাইকাররা সিদ্ধা করেছিলেন এর উত্তর খুবই সহজ কারণ আল্লাহ নিজে সেটা করার জন্য আদেশ করেছেন এবং আমাদের জন্য কেন আল্লাহাবাদে আর কোন ব্যক্তি বা বস্তুকে সিদ্ধা করার সুযোগ নেই এর উত্তর একটাই সেটা হচ্ছে আল্লাহ এর বৈধতা প্রদান করেননি যেমন ইবন কা রহেমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন পূর্ববর্তী উম্মতগুলোর জন্য পূর্বের উম্মতের জন্য অর্থাৎ আলম আলাাল্লাম থেকে শুরু করে ইসা আলাইস্লামের উম্মতের জন্য তাদের বড় সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানসূচক সিজতা বৈধ ছিল যেমন ইউসুফ আলাহিস্লামের ভাইরা তার সামনে সিজা উন্নত হয়েছিলেন সুরা ইউসুফে আমরা সেই ঘটনাটি জানি এবং এ কারণে আমরা দেখতে পাই মুয় জওয়াল রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি যখন সিরিয়া থেকে ফিরে আসলেন তিনি রাসুল উহ সাল্লামকে সিজা করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাম কি সেই সিজাকে বৈধতা প্রদান করেছিলেন বরং আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে মুয়াজ এটা কি তখন মুওয়াজ রাহরে বলেছিলেন আমি শামবাসীদেরকে বা সিরিয়াবাসীদেরকে দেখেছি যে তারা তাদের বড় এবং সম্মানিত ব্যক্তিদেরকে সিজা করে থাকে সুতরাং মনে করেছিলেন তাহলে তো সবচেয়ে সর্বাপেক্ষা বড় হকদার এই সম্মানের রাসু সাল্লাহাম নিজেই সেই কারণে তিনি তাকে সিজদা করলেন কিন্তু রাসু সাল্লাহলাম সেই সিজদাকে বৈধতা দেননি এবং তিনি বলেছিলেন যদি আমি কাউকেও কারোর জন্য সিজদার হুকুম দিতাম অর্থাৎ রাসু উল্লাহ সাল্লাহাম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 এমনকি যদি সম্মানসূচক সিজদারও কোন সুযোগ থাকত তাহলে আমরা দেখতে পেলাম তার সবচেয়ে বড় হকদার ছিলেন রাসুদুল্লাহ কিন্তু তিনিও সিজা করতে নিষেধ করেছেন এবং আমরা দেখতে পাই আল্লাহ কোরআনে বলছেন তোমরা সূর্যকে সিজা করো না চন্দ্রকেও করো না বরং আল্লাহকে সিজা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো এই ঘটনার পরবর্তী ঘটনা আলম আল্লাম জাননাতে একাকে ছিলেন আল্লাহাম বলেন তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে আর সেটাকে সেটা হচ্ছেন আদম থেকে তার আলাহাম্মীকে সৃষ্টি করলেন হাউ আলা এবং একটি হাদিসের রাসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাউ আলামকে আদমের পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই বিষয়ে আল্লাহামতাল্লাহ কুরআনে বলছেন আলাহুহ বলছেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ এবং নারী রাসুল্লাহ সাল্লাহাম এ সম্পর্কে একটি হাদিসে বলেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে তোমরা নারীদেরকে উত্তম নাসিহা বা উত্তম উপদেশ প্রদান করবে কেননা নারীজাতিকে জাতিকে পাঁচরের হার দ্বারা সৃষ্টি করা হয়েছে আর পাঁচরের হারগুলো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 সুতরাং আলোসুমতাল এই কাহিনীগুলোকে এই কারণে বর্ণনা করেছেন যেন আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করে থাকি এবং সমাজদার ব্যক্তিদের জন্য বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এই ঘটনাগুলোতে প্রচুর শিক্ষণীয় বিষয় সুতরাং সেই গাছটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে কিন্তু তার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি এবং এটাই ছিল জান্নাতের একমাত্র অংশ যা আদম এবং হাওয়ার জন্য স্পর্শ করা তার কাছেও যাওয়া নিষেধ বলেন।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 যে তুমি সেই গাছটির নিকটে যাও এবং সেখান থেকে ফল ভক্ষণ করো কিংবা যে গাছটি তোমাকে আল্লাহ স্পর্শ করতে নিষেধ করেছেন সেখানে তুমি সরাসরি আমরা দেখতে পাই শয়তান কৌশলে মানুষকে ধীরে ধীরে বিভ্রান্ত করার পদক্ষেপ গ্রহণ করেছিল সে কি কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় আল্লাহ আল্লা সুমতাল কুরআনে বলছেন অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা প্রদান করল ওয়সা এবং বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব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 এভাবে হলে আমরা জানি আদম আলা কখনই সেরা করতেন না বরং শয়তান তাকে প্রলুব্ধ করতে লাগল এবং বলতে লাগল এই বৃক্ষ তোমাকে অনন্ত জীবন দিবে অসীম জীবন দিবে এমন এক রাজত্ব দেবে যা কখনো শেষ হয়ে যাবে না আদম এবং হাওয়া আলা বৃক্ষের নিকটবর্তী হলেন এবং সেই গাছের ফল ভক্ষণ করলেন এবং এই কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন কুরআনি বলছেন ততঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেললো।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 অবতরণ করার পর আলোসু মোহাম্মতলা তাকে নবুবত প্রদান করেছিলেন তখনও তিনি আলোসবতাল নবী হননি এবং আমরা জানি জানিগন তারা হচ্ছেন প্রত্যেকেই নিষ্পাপ এবং আদম আঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে সেই নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হয়েছিলেন এবং নিষেধাজ্ঞার বিষয়টি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে আলোচনাল বলেছেন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 শয়তান সম্পর্কে তার জ্ঞান থাকলেও কোন অভিজ্ঞতা ছিল না কোন একটি বিষয়ে জ্ঞান লাভ করা এবং সরাসরি কোন ঘটনার মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আদম আ জানতেন শতান তার শত্রু কিন্তু তিনি কখনই তার শত্রুতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেননি এমনকি রাজুদুল্লাহাম বলছেন কোন বিষয়ে সংবাদ জানা এবং স্বচক্ষে দেখা অভিজ্ঞতা লাভ করা কখনো এক বিষয় নয় আদম আলাহামের জ্ঞান ছিল শয়তানের ব্যাপারে কিন্তু কোন অভিজ্ঞতা ছিল না এবং আমরা জানি আদমামের সাথে কি হয়েছিল আমরা জানি শয়তান কি করেছিল আমাদের ক্ষেত্রে আমাদের সামনে মানব জাতির সম্পূর্ণ ইতিহাস আমাদের সামনে রয়েছে কিন্তু এর এরপরও একই ভুল আমরা বারবার করে যাচ্ছি সুতরাং আমাদের এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় যে আদম আল্লাহি ইসলাম কেন ভুল করেছিলেন আদম আল্লাহ ইসলামের জন্য এটা ছিল সম্পূর্ণ একটি নির্দোষ ভুল নিরপরাধ ভুল এবং আলো সমাকে সেই জন্য ক্ষমাও করে দিয়েছেন এবং আদম আলাহিস্লামের তখন পর্যন্ত শয়তানের শত্রুতা সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিল না আল্লাহ চেয়েছিলেন আদমের জন্য এটি একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আদম আর্যাদা দান করলেন তাকে করে। এই ঘটনা হতে পারে আদম আলাহামকে প্রদানের জন্য একটি প্রস্তুতি স্বরূপ তোমরা নেমে যাও আল্লাহ আদম এবং হাওয়া বললেন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 আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ যদি আমাদের ক্ষমা এবং দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদের সবসময় এ কারণে এবং দয়া প্রার্থনা করা উচিত এটা হচ্ছে সেই দোয়া যা আল্লাহ সুহামতাল্লাহ আদম এবং হাওয়া আল্লাহিস্লামকে শিখিয়ে দিয়েছিলেন সুতরাং আদম এবং হাওয়ার বংশধর হিসেবে আদম এবং হাওয়া আলাহিস্লামের বংশধর হিসেবে আমাদের উচিত আল্লাহ মোহাম্মদাল্লাহ কাছে সবসময় স্টেকফার করা জানাত আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করেন এবং এই ঘটনাটি ছিল জান্নাত থেকে দুনিয়াতে অবতরণের পূর্বেই সেই দুয়ারটি শিক্ষা দিয়েছেন অবতরণ করার পূর্বেই অর্থাৎ দুনিয়াতে অবতরণ আদম জন্য কোন অপরাধের শাস্তি স্বরূপ ছিল না সেটা ছিল তাওবা কবুল হওয়ার পরবর্তী ঘটনা সুবহান ইজতিসালামুল আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আল নামিন